وهم لا يظلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لود واتقوا الله إن الله خبير بما تعملون أفلا يعلم إذا بعثر ما في القبور وهصل ما في السدور إن ربهم بهم يومئذ لخبير ويقول عز من قائل اقترب للناس حسابهم وهم في وفلة معردون ويقول يوم يأتي بعد آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون ويقول عز من قائل فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم رب نكشف عنا العذاب إنا مؤمنون إن الحمد كله لله الذي جعل لنا هذه الدنيا مستقرا ومتاعا إلهين وجعل لنا الآخرة হায়াতন সর্মদি আবাদ প্রশংসা নিবেদন করছি আল্লাহ তকালার জন্য যিনি এই ক্ষণস্থায়ী দুদিনের জীবন দিয়ে এক অনিশ্চিত নিঃশ্বাস প্রশ্বাস জীবন দিয়ে আমাদেরকে এই মাটির জগতে পাঠিয়েছেন তিনি বলেছেন ওয়ালাকুম ফিল আরস্তাক ও ইলাহিন মাটির গ্রহে মাটির পৃথিবীতে তোমাদের জন্য বসবাসের ব্যবস্থা করা হয়েছে আর কিছু ভোগ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে সামান্য কালের জন্য সেখানে গিয়ে ভুলে যেও না যে তোমাদের জাগতিক জীবন জীবনের প্রথম পৃষ্ঠা মাত্র তার অনন্ত পৃষ্ঠা রয়েছে অনন্তকালের আখেরাতে আমরা এই পৃথিবীতে প্রবাসী হয়ে আগমন করি বিদেশি হয়ে আমরা আসি কিংবা পর্যটক টুরিস্ট মুসাফির হয়ে আসি এই পৃথিবীতে থাকার কতগুলো নিয়ম কতগুলো বোধ কতগুলো চেতনা নবী সাল্লা মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সেগুলো হারিয়ে ফেললে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব লোজার হব ধ্বংস হব সেই চেতনাগুলো কি কুনফি দুনিয়া আন্না কা গরিবনিল কনফিৎ দুনিয়া তুমি দুনিয়াতে থাকো কিন্তু কি মন নিয়ে থাকবে কি চেতনা নিয়ে থাকবে হিসেবে থাকবে দুনিয়াতে গিয়ে মনে করবে যে এখানে আমি এসেছি আর মৃত্যু নেই মৃত্যুহীন জীবনে অনন্তকালের হায়াত মরলেও সে কবে মারা যাব এখনো বিশ ত্রিশ চল্লিশ বছর হয়তো বাঁচব অথবা আরো বেশি তোমার লাইফ স্টাইল জীবনধারা পৃথিবীতে থাকার মন মানসিকতা কি হওয়া উচিত এই পৃথিবীতে আমরা যাত্রী বাস যাত্রী ট্রেন যাত্রী বিমান যাত্রীর মতো এক বন্দর থেকে আরেক বন্দর মাতা পিতার ঘর থেকে কবর মাতা পিতার ঘর হলো আমার প্রথম স্টেশন এখান থেকে এই গ্রহে আমার রওয়ানা আমার যাতায়াত শুরু আর বন্দর হল কবর গরস্থান অকম আহলাক না কবলা মিন কর তাদের আগে কত যুগবাসীকে শতাব্দী বাসীকে আমি মৃত্যু দিয়ে পৃথিবী ছাড়া করে দিয়েছি হাল তহেস মিন মিন আহাদ কবরস্থানে গিয়ে দেখো তাদের কাউকে অনুভব করো কি না। এই বিশ্ববিজয়ী আলেকজান্ডার এই দুর্দণ্ড প্রতাপশালী কাই কাউস এই নমরুদ এই হয়তো কোনো মহারাজ গরস্থানে শুয়ে আছে অনুভব করো কিনা চেষ্টা করো তাকে দেখা যায় কিনা হালত হেস মিন হোম মিন আহাদিন হোম রিখা তাকে না দেখা গেল। তাকে তো কবর দিয়েছ এখানেই তার কোনো শব্দ কোনো সাউন্ড কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না। নেই কিছুই নেই পৃথিবীর জীবনটা স্বপ্ন এটি একটি স্বপ্ন স্বপ্ন শেষ চোখ যখন খুলবে আমাদের স্বপ্নের শেষে চোখ খুললে যেমন দেখি স্বপ্নে দেখিছিলাম আমি বিমানে আমেরিকা যাচ্ছি নিউ ইয়র্ক শহরে নামছি অথবা মক্কায় নামছি কত কিছু চোখ খোলার পরে দেখি আমি তিস্তায় ঠিক দুনিয়াটা একটি স্বপ্ন এটা চোখ খোলা স্বপ্ন এই স্বপ্ন যেদিন শেষ হয়ে যাবে চক্ষু বন্ধ হওয়ার মাধ্যমে স্বপ্ন শেষ হবে দেখবেন আপনি অনন্তকালের যাত্রী পরপারে পাড়ি দিয়েছেন ডানে বামে সামনে পেছনে আল্লাহর অ্যাঞ্জেলস ফেরেস্তা কুটি কুটি ফেরিস্তা ভালো করলে সবাই ওয়েলকাম তাসিনার মারহাবা দেওয়ার জন্য এগিয়ে আসছে আর মন্দ করে গেলে সবাই মারার জন্য সবাই ভৎসনা করার জন্য এগিয়ে আসছে কেউ আপন জন সবাই শত্রু সবাই সবাই আপনার দুশ্মন একজনও নাই বন্ধু প্রিয় ভাইয়েরা এখনকার পৃথিবীতে আমরা বড় পৃথিবী মুখী হয়েছি আখেরাত ভোলা জাতি আখেরাত সহজেই আর মনে আসে না অর্থাৎ আমরা খুব নির্বোধ মূর্খ মানুষে পরিণত হয়েছি জন্য আমাদের লাস্ট স্টেশন আমরা বুঝি না পদ্মার কুলে বাড়ি তিস্তার পাড়ে আমার বাড়ি মাত্র পাঁচশো গছ দূরে নদী তর্জন গর্জন করছে ভেঙে নিয়ে যাচ্ছে গ্রাম কে গ্রাম আমার সামনে পাঁচ দশ কিলোমিটার ছিল বিলীন হয়ে গেছে আমার বাড়িটা এখন মাত্র পাঁচশো গছ দূরে আমি যদি নাকি তেল দিয়ে ঘুমাই তাহলে আমি নির্বোধ অন্ধ টসা বধির তুমি ঘুমাচ্ছ কখন তোমাকে সব নিয়ে যায় এজন্য নদীর কুলে যাদের বাড়ি এদের মধ্যে যারা বুদ্ধিমান হয় নদীর তিন কিলোমিটার দূরে থাকতে ওদের বাড়ি নাই সব নিয়ে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দূরে নিরাপদ জায়গায় চলে গেছে দুনিয়াটা তো নদীর কুল মৃত্যু নদীর কুল मृत्यु त्रिसतार पड़े बास करी कौन भेजे नहीं जाए जो का चले भांग भांगते बुझल तिंता करते बर्तमान पृथ्वी ए तो क्या हाथ महाश विज्ञानी भूतत्व विज्ञानीगण बोल पृथिवीर पश्चिम थे पूब दिखे घुरे घुरे चले घंटा षोलो कलोमिटार गति स्टे आगामी पांच बस मध्य आर्निक गति जो स्टे जाए ब्रेक शुरू हो भेत महाूमिकम्पर सीज दालान कोठा घर दर्जा धुलो मिसे जाए महासागर जलराशि जटिल गतर हिसाब निकाशे একটা মহাসাগর আজ তো ছুটে এসে পড়বে রাষ্ট্রের উপরে মহাদেশের উপরে গিলে খাবে হয়তো কত মহাদেশ রাষ্ট্র হয়ে যাবে পানির এখন যেমন পানির রাষ্ট্র যায়। শুধু পানির নিচে ভারতেরও একটা বিশাল শহর অতীতের পানির নিচে আলেকজান্দ্রিয়া শহর মিশরের পানির নিচে কমে লুথ লুথের জাতি পানির নিচে বড় বড় সাগর আটলান্টিক মহাসাগর পুরোটাই একটি মহাদেশ মহাদেশ ছিল আটলান্টাস মহাদেশ চলে গেছে পানির নিচে সামনে এই ঘটনাগুলি ঘটবে অতি জিওলজিস্ট ভূতাত্ত বিজ্ঞানীগণ পাঁচ বছরে হিসাব করছেন পাঁচ বছরে ভয়ঙ্কর পৃথিবী সামনে আসবে আর কোরআন তো চোদ্দশো বছর আগে বলেছে হিসাব নিকাশ ঘনিয়ে এসেছে घन हजार बचर पृथ्वी आल्ला पश्चिम थे उठा पिरियड आरम्भ होबा दरजा बंध আয়াত আয়াতিক তোমার রবের একটি আয়াত নিদর্শন যখন আসবে কোন ব্যক্তিকে তার ইমান কোন কাজে কাজ দেবে না উপকার দেবে না ইমান আর গ্রহণযোগ্য হবে না পৃথিবীর সব বেইমানরাই মৃত্যুকালে ইমান নিয়ে মারা যায় কিন্তু সেই ইমান অ্যাকসেপ্ট হয় না মৃত্যু হল প্রধান বক্তা মৃত্যু হল প্রধান ওয়স মৃত্যু হল চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মৃত্যুর মুখে যে কোনো নাস্তিক পরে মুমিন হয়ে যায় মুমিন হয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন হোম ইমান হোম লম্মনা আমার শাস্তি আমার পাকাও যখন প্রত্যক্ষ করেছে করেই যখন ইমান এনে ফেলেছে সেইমান তো কোন কাজে আসার নয় উপকারে তো আসবে না এখন তো তুমি ইমান আনবাই আমার কাছে ধরা পড়ে গেছে ইমান তো আনবাইমান তো তোমার আনতে হতো যখন সুস্থ ছিলে ভালো ছিলে হায়াত ছিল তখন এখন তো আকারে ইন করে ফেলেছ জেলখানায় তো এক পা দিয়ে ফেলেছ দুনিয়ার সব নাস্তিকরাই মৃত্যুকালে হা হুতাশ করে গেছে রাশিয়ার জোসেফ স্টালিন রাশিয়ার স্থপতি স্টালিন মৃত্যুর সময় শাস্তি দেখে শুধু হাত দিই করে করে মারা গেছে এই কি আমি কি দেখতে পাচ্ছি ঠোঁট আবার ক্ষমতা তো নেই সেটা কেড়ে নেওয়া হয়েছে অব্যক্ত ইশারায় বুঝিয়ে গেছে যে কি দেখতে পাচ্ছি আর কি ভেবেছিলাম নেপোলিয়ান বোনাফাট বলেছে আমি তো এক হাবিয়া জাহান নামে ডুবে যাচ্ছি হাই, কত পার্থক্য সুখের জান্নাত আর দুঃখের জাহার নামে নেপোলিয়ান বোনাফট ও তো জাহার নাম দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারপর ড্যাভিড হায়ুম বড় নাস্তিক দার্শনিক সে মৃত্যুকালে বলেছিল বলো না কোনো আল্লাহ নেই বলো না আমি দেখতে পাচ্ছি সব জাহান নাম নেই বলো না জাহান নামের আগুন আমাকে গ্রাস করছে আমি দেখতে পাচ্ছি ফের তার মৃত্যুকালে সে বলেছিল আন্তু আমি এখন ইমান এনে ফেলেছি আমি এখন পাক্কা ইমানদার বিশ্বাসী ইলাহা ইল্লাল্লাজি বনু ইসরাইল যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমি এখন আমার মাবু বাদ দিলাম আমি যে ঈশ্বরত্ব দাবি করেছি আমি নিজেকে আল্লাহ রব দেছিলাম সব মাইনাস সব ডিলেট সেটা ছিল আমার ভ্রম আমার মিথ্যাচার আমার আমার আল্লাহর হাতে ধরা খেয়েছি আমন ইল্লাল্লাজি অন্ন ইমন বনু ইসরাইল ও মুসলিম আমি এখন মুসলিম জিব্রাইল আমিন বলেন আমি ছিলাম সেখানে আমি লহিতাসাগরের তলার কালো মাটি এনে ফেরাউনের মুখে দাবিয়ে দিচ্ছিলাম সে যেভাবে কালেমা পোড়া শুরু করেছে আমার ভয় হয়েছিল আল্লাহ যদি দয়া করে বসেন তিনি তো রহমান রহিম এর অসহায় চিৎকার আত্মনাদ তিনি যে দয়া করে বসেন তাহলে আমি বেঁচে থেকে লাভ কি এইরকম কাট্টা ফেরাউন ক্রিমিনাল যদি আজকে দয়া পেয়ে যায় আল্লাহর আমি যাতে সে দয়া না পাইতে না পারে মুখের ভিতরে কাদা দাবিয়ে দিয়েছিলেন মুখ হা করে গেছে আত্ম বলতে পারে নাই আমরা কি চাই আমাদের জীবনে এমন হোক আশা করি কেউই চাই না পৃথিবীর আন্তনিক প্রতিটি মানুষ যারা বুদ্ধিমান যারা অতীতের আল্লাহ যারা আবু ছিল যারা ছিলেন ইসা আলহিম নূ আলাইহালাম এক লক্ষ চব্বিশ হাজার নবী সবাই ছিল ইবনুল আজকে সন্তান সবাই মনে করতেন যে আমি শুধু আজকে আছি পৃথিবীতে কালকের হিসাব আল্লাহ আমার কাছে চাইবেন না কালকে আমি বাঁচব কিনা সে আশাও করব না আমি আজকে আছি প্রিয় ভাইরা এখনকার সায়েন্টিফিক গবেষণায় বিজ্ঞানীগণ সা দিয়েছেন ইসলামের এই থিওরিতে এই দার্শনিক থিওরি বিজ্ঞানীগণ বলেছেন মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ সেই কাজটি হয় যে কাজটি করার সময় মানুষ ভাবতে পারে যে হয়তো এই কাজটি আমার জীবনের শেষ কাজ হয়তো এই দূরাকাজ সালাত আমার জীবনের শেষ সালাত। হয়তো আজকের এই জনকল্যাণটি আমার জীবনের শেষ জনসেবা হয়তো আজকের এই খোঁত আমার জীবনের শেষ খত মানুষ জীবনের সেই কাজটি সবচেয়ে মনের মাধুরী মিশিয়ে করে সব যোগ্যতা ঢেলে দিয়ে সে কাজটি করে যে কাজটি সময় মানুষ ভাবতে পারে এটাই আমার শেষ হতে পারে এজন্যই ইসলামী শিক্ষা হলো। হল্লে সলাতেই প্রতিমক্ত সলাট পড়বে যেন জীবনের শেষ সলাদ এরপরে কি আমাকে গ্যারান্টি দেবে যে আমি আসরও পড়তে পারবো কত মানুষ তো জুমাটু আসর জলে যাবে কত হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আমাকে কে গ্যারান্টি দেবে কত মানুষ বক্তৃতার মধ্যে ঢলে পড়ে কত মানুষ গান গাইতে উঠেছে গানের সেই সে আবহের মধ্যেই দোতারা হাতে নিয়ে ঢলে পড়ে বাংলাদেশে তীর উদাহরণ রয়েছে আমরা জানি সেদিন এক তাগড়া যুবক বাথরুমে যেতে ধরে সে বাথরুমের সামনে টয়লেটের সামনে পড়ে আছে আমার বন্ধু দেখলেন তা যুবক পড়ে আছে কে গ্যারান্টি দেবে প্রিয় ভাইয়েরা এটা ইসলামিক মনথিজম, মনোবিজ্ঞান মনোসাইন্স, এটা সায়েন্স এটা সকল সায়েন্সের ফাদার সায়েন্স সকল বিজ্ঞানের বাবা বিজ্ঞান যে একজন মানুষ নিজেকে এই মাটি গ্রহে এই মহাকাশ জানে এটা মহাকাশ জান। এই পৃথিবীটা সূর্যের পেছনে সেকেন্ডে আড়াইশো কিলোমিটার গতিতে ছুটে যাচ্ছে আমরা টের পাচ্ছি না কেউই এটা লম্বালম্বি গতি হলো সেকেন্ডে আড়াইশো কিলোমিটার আর মৌমাছির মতো যে ঘুরতে ঘুরতে যায় এই ঘূর্ণি হল ঘন্টায় ষোলো কিলোমিটার এর একটা গতি স্টও হলে সবকিছু তালগোল ফাঁকিয়ে কোথায় যাবে তিস্তা কোথায় যাবে লালমনির হাট কোথায় যাবে রংপুর কোথায় থাকবে বাংলাদেশ পানির তলে না পানির উপরে আল্লাহ জানে কিন্তু ঘট যে কোন সন্দেহ নেই কতগুলো রাষ্ট্র খাসমন বিলরিব পৃথিবীর পশ্চিম গোলার্ধের বিশাল অঞ্চল মাটির নিচে হারিয়ে যাবে মানচিত্র থেকে মুছে যাবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লা বলে গেছেন সাহি বুখারি সাহি মুসলিমের হাদিস কেয়ামতের ১০টি চীনের মধ্যে এগুলি ঘটবে অতি অল্প সময়ে পশ্চিম গোলার দেব মহা মহাদেশ বা মহারাষ্ট্র বিশাল অঞ্চল ভূ থেকে হারিয়ে যাবে মশ্রিক পূর্বাঞ্চলে অর্থাৎ এই বাংলাদেশ জাপান থাইল্যান্ড এই অঞ্চল ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দিকে এই অঞ্চলের দিকেও একটা বিশাল অঞ্চল মানচিত্র থেকে তলিয়ে যাবে হারিয়ে যাবে ডিলেট হয়ে যাবে যেমন অপরাধ বেহায়াপনা বেপর্দা গায়িকা নাইকা বাদ্যযন্ত্র মদের ছড়াছড়ি যে অঞ্চলে সেগুলোর ভাগ্যে এই দুর্ঘটনা ঘটবে মানচিত্র থেকে মুছে দেয়া হবে আল্লাহ মুছে দেবেন অকাসমন বেজা দিলে আরব সমগ্র মিডিল ইস্ট জোয়ে আরব বকুন্দেহ বিশাল অঞ্চল মানচিত্র থেকে হারিয়ে যাবে প্রিয় ভাইরা ভাববেন না যে এগুলো অনেক দূরে এগুলো একেবারেই গায়ের কাছে অনেক দিনে অনেক দূরে ছিল চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে এগুলো যখন মহানবী বলেন তখন এগুলো চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরের ঘটনা ছিল আজকে আপনার ঘরের দরজার ঘটনা স্টিফেন হকিং বর্তমান যুগের আইনস্টাইন যাকে বলে তিনি বলছেন আমি বিশ্বাস করি না এই পৃথিবী পঁচাত্তর বছরের বেশি টিকতে পারে কেয়ামতকে তারা এত বেশি বিশ্বাস করতে শুরু করেছে মনোনাম তারা বলছে না যে এত বেশি টিকবে এবং বিপর্যয় যে হবে কিছু কিছুদিনের মধ্যে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় ভাইয়েরা দু সম্পর্কে জিওলজিস্টদের ভবিষ্যৎবাণী সিরিজ ভূমিকম্প আসতেছে পনেরো থেকে তিরিশটা ভূমিকম্প আসবে বিল্ডিং মিলিয়ন মানুষ মারা পড়বে। জন্য তারা বাঁচার জন্য তাদের বুদ্ধিতে তারা চেষ্টা করে যাচ্ছে প্রিয় ভাইয়েরা সেটা জানি না আমরা কখন আরম্ভ হয় কিন্তু আরম্ভ যে হবে নভিজি বলে গেছেন যখন মুসলিম রাষ্ট্র তৈরি হবে তখন ভূমিকম্পের সিরিজ আরম্ভ হবে সেই বাইতল মোকাদ্দাস আপনারা জানেন ইসরায়েল রাজধানী ঘোষণা করেছে আবার মুসলিমরা ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছে টানা প্রয়ন শুরু হয়েছে অলরেডি অল্প সময়ের মধ্যে একটা ফয়সলা হয়ে একটা কিছু ঘটবে এখন উচিত কি আমাদের আমরা জানি সামনে ইমাম মাহাদি আসবেন সাত মহাদের শাসন করবেন বিশ্বের সকল জাতি ইসলামকে বরণ করে নেবে চতুর্থ আকাশ থেকে ইসালাম আসবেন সারা বিশ্বের মানুষ তার প্রতি ইমান এনে মুসলিম হয়ে যাবে সন্ত্রাস দূর হয়ে যাবে পৃথিবী পৃথিবী জান্নাতের মতো শান্তি লাভ করবে পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না এটা আমরা জানি কিন্তু তার আগে তো পৃথিবীর জনসংখ্যা কত থাকবে আজকের আটশো কোটি মানুষের মধ্যে কয়েকশো কোটি হয়তো হারিয়ে যাবে ডামাডোলের মধ্যে এ আজুজ যখন আসবে তখন গোটা পৃথিবীর জনগোষ্ঠী থাকবে শুধু শাম অঞ্চলে ইসা আলা ইসলাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন গোটা বিশ্বের জনগোষ্ঠী নিয়ে ইসা আল সাল্লাম তুর পাহাড়ে চলে যাবেন তার মানে তুরপাহাড়ায় মানুষ ধরবে কয়জন অর্থাৎ ইসা আল সাল্লামের ওই সময়ে হয়তো পৃথিবীর জনসংখ্যা থাকবে মাত্র কয়েক লক্ষ তাহলে বিশাল জনগোষ্ঠী কবরে চলে যেতে হবে আদতে সে বিপর্যয়গুলো আসতেছে সামনে এখন উচিত দুনিয়াকে গুড জানিয়ে আখেরাতকে আহলান ওয়াসান ওমার হাবা আখেরাতকে ওয়েলকাম জানানো স্বাগতম জানানো এখন ইবনুলা আখেরা প্রত্যেককেই আখেরাত মুখী হতে হবে পরকালমুখী হতে হবে বলে যাওয়া আখেরাতকে মনে রাখতে হবে কোন সময় কারা চলে যাই ঠিক নাই সেজন্য আল্লাহ বলেছেন একথার আবার লিন্যাসী হিসাব মানুষের হিসাব আরম্ভ হবে কিছুদিনের মধ্যেই কেয়ামতকে বহু দূর মনে করা কাঁফের স্বভাব কেয়ামতকে আগামীকাল মনে করা মমিনের স্বভাব সোর আলমারিজের ৬ নম্বর আয়াতে এই ইনফরমেশনটুকু আল্লাহ দিয়ে রেখেছেন যে কারা সমন সম্পর্কে কি বিশ্বাস নিয়ে বেঁচে থাকবে আল্লাহ বলছেন ইনু বাড়িদা যারা কাফের অবিশ্বাসী তারা কেয়ামতকে মনে করে বাড়ি দা বহুদূর বহুদূর এখনো শতাব্দীর পরে সহস্র বছর পরে হবে এটা কাফুরের বিশ্বাস অনার করিবা আল্লাহ বলছেন আমি আমার মমিন বান্দার আছে আমরা দেখি করিবা একেবারে কাছে অল্তমজন যেহেতু যার মৃত্যু হয় সাথে সাথে তার কেয়ামত হয়ে গেল যার মৃত্যু হলে তার তো কেয়ামত হয়ে গেল আমার মৃত্যু তো এখনই হয়ে যেতে পারে अपनार मृत्यु तो एक सेकेंड पर ही होते ए मृत्यु तो कसबा कसबेना हठात आस सबकि हठात है विद्युत हठात चले जाएगा हठात चले आसे ना ए मृत्यु एनकार सभ्यतार मत कर आसे जा खोज गल्प करते करते जाठात बसठ संघर्ष সবাই আখেরাতে চলে গেল আরে এই মাত্র তিস্তায় ছিলাম এখন কোথায় এই মাত্র তো তিস্তার এক বাসে ছিলাম এখন দেখি সবাই আখেরাতে কিভাবে আসলাম করে একটা সংঘর্ষ সবাই আখেরাতে চলে গেছে এই মাত্র সবাই ফ্লাইটে ছিল তেরো হাজার ফুট উঁচে উঁচুতে যাচ্ছে কোথাও নিউ ইয়র্ক বা মক্কায় বা মদিনায় বা কোনো দেশে হঠাৎ একটা দুর্ঘটনা হল এয়ারক্রাফট সেখানে ক্রাশ হয়ে গেল অথবা বিমান পাহাড় ছোঁয়ায় ধাক্কা খেল সেকেন্ডে সবাই আখেরাতে এখনকার মানুষ হঠাৎ চলে যাবে আখেরাতে আগের মতো পাঁচ বছর দশ বছর দু বছর তিন বছর বিছানায় গড়িয়ে মরার ভাগ্য এখন হাজার লাখে দু চারজন পায় আর বাকিরা হঠাৎ চলে যাবে কারণ এখন সভ্যতা হল হঠাৎ গাড়ির ছাপি দিলেন হঠাৎ স্টিয়ারিংয়ে বসে অ্যাক্সিলেটর চাপ দিতেই দেড়শো কিলোমিটার গতি হঠাৎ আগের গরু গাড়ি গরুকে দাকাইতে দাকাইতে গতি তুলতে ঘন্টা চলে গেছে এখন তো সে টাইম নাই দেয়া সাথে স্পিড শুরুই হয় পঞ্চাশ একশো কিলোমিটার গতি দেওয়া সব কিছু হঠাৎ তাহলে মৃত্যু কেন দেরি করি আসবে মৃত্যু হঠাৎ আপনার সভ্যতা যেমন মৃত্যু তেমন হয়ে আসে আচম্বিত আসবে এজন্য হঠাৎ মৃত্যুর জন্য রেডি থাকেন সবাই মৌত নবীজি বলেছেন শেষ জামানার মৃত্যু আসবে হঠাৎ হঠাৎ চলে যাবেন কত বন্ধুকে তো দেখতে পাচ্ছি মেয়র কত বড় ধর ব্যক্তি হঠাৎ নাই হয়ে গেল এভাবে আসবে দিন যত যাবে ততই হঠাৎ মৃত্যু আসবে সময় দেয়া হবে না এখন এক এক মাস সমান জামান শাহরুখ সানাতি শহীব হাদিস নবীজি বিশ্বাগত তথ্য দিয়ে গেছেন যে দিনগুলো এত দ্রুত চলে যাবে যে বছর মাস এত দ্রুত চলে যাবে যে এক মাস এক মাস যেতে আগে যে সময় লাগত এখন এক বছর যেতে সে সময় লাগবে এক মাস সমান এক বছর এক শাহরুখ সাহার মানি মাস কার সানাতি কার মানে মত সানা মানি বছর মাস হবে বছরের মতন আগে এক মাস এক বছর সফর করে যত দূরে যেতেন এক বছরে যত কাজ করতেন এখন এক মাসে তা করতে পারেন রাস্তা বানায় এত বড় হাত বানিয়ে হাত এমনে একটা কতগুলি লোহার পাঁচ আঙ্গুল বানিয়ে রেখেছে এমনে মাটিতে একটা থাবা মারে কতগুলো মাটি নিয়ে উঠে দশ বারো জন শ্রমিকের মাটি একা তুলে আনে একদিনে এক মাসের শ্রমিকদের কাজ করে নেয় সবকিছু গতিশীল মৃত্যু গতিশীল আপনার আখেরাতে যাওয়াও এখন সুপার গতি এখন সময় হয়েছে তও করার মৃত্যুকে সামনে রেখে চললে মানুষের মন নরম থাকে মানুষ জুলুম করে না দুনিয়াতে সেই ভালো যে মৃত্যুকে বেশি বেশি মনে করে সে পাপ করতে পারে না পাপ করতে গেলেই মৃত্যু এসে সামনে দাঁড়ায় মরণের পরে কি হিসাব দিবা। এই জন্য যে মৃত্যুকে যত বেশি মনে করবে সে তত বড় ডক্টর তত বড় পন্ডিত তত বড় ইন্টেলেকচুয়াল পার্সন বুদ্ধিজীবী লীল করা মহানবী সাল্লা বলে গেছেন মমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে মরণকে বেশি স্মরণ করে তার মতো বুদ্ধিমান নাই যে ছাত্র ভক্তি হয়ে মনে করে দু বছর ফাইনাল পরীক্ষা সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কারণ সে প্রতিদিনকে দু বছর পরে পরীক্ষা দিন ভেবে সে কাটিয়েছে আমাদের ছাত্রদের মধ্যে আমি তো শিক্ষক আজীবনের শিক্ষকতা করে বেরিয়েছি দেখিয়েছি যে ছাত্ররা প্রথম দিন থেকে পরীক্ষা মাথায় রাখে তারা সবচেয়ে এমন রেজাল্ট করে ওদের সাথে কেউ পারে না আর যে মনে করে এখনো পরীক্ষা দুই বছর এক বছর চলে গেলে ভাবে আরে এখনো বারো মাস কোথায় পরীক্ষা এখন একটু বেড়া করব। হ্যাঁ নানার বাড়ি দাদার বাড়ি যাব এদিক সেদিক পর্যটনে যাব শিক্ষা যাব। যখন পরীক্ষার মাত্র তিন মাস তখন সে পাবে তিন মাস কোথায় পরীক্ষা এর যখন আর এক মাস এখন হুড়ে হুড়ি এখন দৌড়াদৌড়ি লাগাইছে বিষয় হলো ১২টা দিন বেশি ৩০টা এক বিষয় ভাগে পড়ে দুই দিন সামথিং আগাও নয় আড়াই দিনও পায় না শেষ কি হলো পরীক্ষা সময় নকলের এবার সুবিধা ছিল না ফেল করছে ফেলের খাতায় চলে আমরা সবাই পরীক্ষার্থী এখানে সবাই পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষা কবরে হবে মার ওমা দিনুকা ওমার নবীকা ওমা এল মু চার প্রশ্ন ফাইনাল প্রশ্ন প্রশ্ন আউট করে দেয়া হয়েছে কারণ এই প্রশ্নগুলি এই জন্য আউট করা হয়েছে ভালো পড়া লেখা করবে না সে কোনো বোঝা মেন দিয়ে পাশ করতে পারবে না অতএব প্রশ্ন আউটে এখানে কোনো ভয় নেই প্রশ্ন আউট করেছে শায়দ সত্তর বছর এই প্রশ্নের উত্তর নিবা জানবা কবরে ফাইনাল পরীক্ষার উত্তর দিবা প্রিয় ভাইয়েরা আল্লাহ তারা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে একটি বুদ্ধিদীপ্ত জীবন পবিত্র জীবন পাপ মুক্ত জীবন পুণ্যময় জীবন যাপন করার তফলিক দান করবে সেকেন্ডে হায়াত শেষ আড়াই লক্ষ সৈনিক যাকে পাহারা দিচ্ছে আড়াই লক্ষ সৈনিকের সামনেই তার ব্রেইনের কিছু ছেলের মধ্যে রক্তটা জমাট হয়ে গেল আর স্ট্রোক করে মরে গেল মালাকল মত নিয়ে গেল কি হল আড়াই লক্ষ সৈনিক পাহারা দিচ্ছি এত সৈনিকের মাঝ থেকে ও চলে গেল জীবনটা কত ঠুনকু সৈনিক করবে কি ও তো আমার বাইরে আমার ব্রেইন ওখানে ব্রেনে একটুখানি এক বিন্দু রক্ত জমাট বেঁধে গেছে স্ট্রোক কভরে চলে গেছে হার্টে হার্টে একটু কোথাও গিয়ে একটা ব্লক এমনভাবে ব্লক মানল পাম্পিংটা আর হল না শেষ চলে গেল দুনিয়ার পাহারাদার কি রক্ষা করবে আপনাকে আপনার গানম্যান বডিগার্ড কি করবে আপনার ভিতরেই তো মৌতের হাজারো যন্ত্র সক্রিয় হয়ে আছে বাইরে থেকে কিছু করার নেই আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুকে মনে রাখার তৌফিক দান করুন আমরা আখেরাতের একেবারে কাছে বিশেষ করে উম্মতে মুসলিমা পৃথিবী থেকে এখন তাদের শেষ জলুস দেখিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার সময় সামনে তারা চলে যাবে এর আগে যত ভালো কাজ সবাই করে নিন আল্লাহ তালা তৌফিক দান করুন ফুরিওয়ালাকুম استغفره وتوب اليه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله حمد المخلصين حمد الالهين المنيبين حمد الموحدين اللوابين لك الحمد يا ربي كما حمدك الاولون وكما يحمدك الاخرون وكما يحمدك الملائكة الكرام المكرمون فلك الحمد كله ولك الشكر كله يا ربنا ويا مالكنا وخالقنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي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 সম্মানিত মুসলিয়ান পৃথিবীর জীবনটি তিন ভাগে বিভক্ত জীবনের একটি অংশ যেটা চলে গেছে আর কখনো ফিরে আসবে না কিন্তু সেই ফিরে না আসা সময়ের প্রতিটি সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহর কাছে আন অমরিহি ফি আফনা জীবন কোন কাজে নিঃশেষ করেছো। জবাব দাও সবাবিহি ফি ম্যা যৌবন কোন কাজে বার্ধক্যে নিয়ে গেছ এই সোনার যৌবন কোথায় কোথায় কাটিয়েছ হিসাব দাও হিসাব দিতে হবে সেটা চলে গেছে আর ফিরে আসবে না আর আরেকটি জীবন জীবনের আরেকটি সম্ভাব্য পর্ব ভবিষ্যৎ ফিউচার সামনে আছে কেউই জানি না সেই ফিউচারে সেই ভবিষ্যতে কে থাকবো আর কে থাকবো না আমরা কেউই জানি না অনিশ্চিত সে আশায় এর জন্য থাকা বুদ্ধিমানের কাজ নয় আর জীবনের তৃতীয় পর্বটি হল বর্তমান এটা এক ক্ষণস্থায়ী অস্থায়ী বর্তমান সেকেন্ডে সেকেন্ডে অতীত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে অর্থাৎ এই বর্তমানে হলো আমার পুঁজি আপনার পুঁজি এই পুঁজিকে কাজে লাগিয়ে যে যতটুক পারেন আখেরাতের দীর্ঘ পথের পাথেও সংগ্রহ করুন এই তিস্তাতেই উনিশশো চৌরাশি এ মেম্বরেই আমি ক্ষতিবি করেছিলাম এই জুমার সালাদ মধ্যে আমি যাদেরকে দেখছি সেই মুসল্লিদের সম্ভবত চার বাগে তিন বাগে নেই আমি যাদেরকে সামনে রেখে তখন খদবাগুলি দিতাম সেই চেহারাগুলো আমি দেখি না মাত্র অল্প কয়জন যাদের চেহারা আমি দেখছি তারা নাই কোথায় গেছে তারা এখন না ফেরার দেশে তারা এখন নীরব শহরের বাসিন্দা নীরব শহরের বাসিন্দা হয়ে আছে আজকে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এখনো যেহেতু উপরে আছি এই মিম্বরে দাঁড়িয়েছি আল্লাহ তালা সেই চলে যাওয়া এই মসজিদের সব মুসল্লিকে আপনি ক্ষমা করে দিন তাদের কবর আজব মাফ করে দিন ভুল ত্রুটি যা ছিল আল্লাহ সব মার্জনা করে দিন আজকে আমাদের দোয়া কবুল করে তাদেরকে জান্নাতে তাদের আত্মাগুলোকে নিয়ে জানাল্লা জান্নাতের পাখি বানিয়ে তারা যাতে সেখানে সিঙ্গার ফুৎকার পর্যন্ত শান্তিতে থাকে সে ব্যবস্থা করে দিন এখানে হাজি আশরাফ আলী সাহেব ছিলেন হাজি কোব্বাস সাহেব ছিলেন এখানে যেন প্রয়াত চেয়ারম্যান আনোয়ার সাহেব ওনাকে দেখতাম এখানে দেখেছিলাম আমার জীবনে বাংলাদেশে কোথাও দেখিনি একটা প্রত্যন্ত অঞ্চলে এত প্রতিভাবান এতগুলো কান্দারি মনে হয় সবাই নেতা এক একজনের মধ্যে এত জ্ঞান আমি মনে করতাম নদী বিধত ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত প্রতিবাদর একটি অঞ্চলে এই অঞ্চলটি এই মানুষের মধ্যে ব্রেইন অনেক সতেজ অনেক ভালো তিস্তা স্মৃতিচারণ এখনো করি আল্লাহ তালা আজকে যাদেরকে দেখি না চৌরাশি অষ্টআশি পর্ব যারা ছিলেন বা তারও পরে যারা এই মসজিদে আজ পর্যন্ত মসলি ছিলেন হয়তো গত জুমাতেও ছিলেন এই জুমাই নেই আল্লাহ সবাইকে মাফ করে দিন জান্নাত শিব করেন আজকে যারা আমার সামনে আছে হয়তো আমি তাদের আগে যাব না হয় তারা অনেকে আমার আগে চলে যাবেন আর আল্লাহ আমরা জানাই যাই না কেন আমাদেরকে আপনি কবরে ক্ষমা করে দেন জানিবেন এই মসজিদ থেকে কেউ যাতে জাহান নামে না যায় এই মসজিদে সে হেদায়তের নূর আপনি ছড়িয়ে দেন আল্লাহ তাল্লাহ এই মাদ্রাসা এই মসজিদ এ পরিবেশকে আল্লাহ কবুল করেন এখান থেকে দিনের আলো যেটা জ্বলেছে মৌলানা বজলুর রহমান সাহেব রহেমা হল্লাহ তিনি এই প্রতিষ্ঠানটি করেছেন আল্লাহ তাকে ক্ষমা করেন তারপরে আরো অনেকেই এখানে এসেছেন চলে গেছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন আমার পিতা মৌলানা আব্দুল গানি রহেমা হল্লাহ তিনিও ছিলেন এখানে এসেছিলেন আল্লাহ তাকেও মাফ করে দিন এখন যারা আছেন বেঁচে আছেন অনেকেই বেঁচে আছেন আল্লাহ তাদেরকেও ভালো করেন ভালো রাখেন সুস্থ রাখেন নেক জীবন হায়াতে তৈবেন চিভ করেন আমাদের সবাইকে আল্লাহ তাহলে হায়ারে তাই বানা সেব করেন আমি আমার নিজের এলাকাকেও এতটা ভালোবাসিনি এই তিস্তাকে যতটা ভালোবেসেছিলাম এবং এই তিস্তার চেয়ারম্যান সাহেব এখনো উনি আমার নামটি শুনে আমাকে বাধ্য করে জোর করে এখানে নিয়ে এসেছে। সেই সেই চুরাশি অষ্ট সেই মহাব্বত সেই স্নেহ এখনো রয়েছে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এভাবে যাতে আমাদেরকে জাননাতে একত্রিত হওয়া তৌফিক দান করেন লালমণিঘাট অঞ্চলের এই প্রতিভাবান অঞ্চলটি যাতে ইসলামের জন্য অনেক কিছু করে যেতে পারে দুনিয়াকে সুন্দর দিনকে সুন্দর আখেরাতকে সুন্দর করে যেতে পারে আল্লাহ তালা এই অঞ্চলবাসীকে সে তৌফিক দান করেন আমাকে আমাদেরকেও সে তফিক দান করুন এই দোয়া রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করেন যারা মরে গেছেন তাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ জীবিত অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন অভাব অনটনে ভুগছেন তাদের অভাব অনটন দূর করে দেন দেশ বিদেশে যারা আছে দূর দূরান্তে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখেন জীবিকায় জীবনে মেধায় মননে দান করেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ইসলামের উপর বাঁচিয়ে রাখেন যেদিন মৃত্যুদান করবেন সেদিন ইমানের উপর মৃত্যুদান করেন আল্লাহ তারা আমরা সবাই এক উম্মা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মা এক কোরআনের জাতি আমরা মনে মননে আমরা আন্তরিকতায় ভালোবাসায় ঋদ্ধতায় যাতে এক উম্মা হয়ে থাকতে পারে সে তৌকিক দান করে إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودعوه يستجيب لكم ولذكر الله تعالى وعلى وأولى وعز وجل وأهم وتم وأكبر